বাংলা মানবতার সমাধান আলাহ আহ্লাহ আল্লাহ রেয় আল্লাহ আলহামদুলিল্লা বা টি বাংলা दूरों का सुप्रिय दर्शक श्रोता भाई बोन जरा विश्वर विभिन्न अवस्थान नियमित आयोजन श्रवणर जो इतिम्य दूरदर्शन सामने जुड़े तेरे सकल के आतरिक सालाम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता हमारा अपन सामने आकिदा विषय आलोके पर्वभित অনেকগুলো আলোচনা ইতিমধ্যেই পরিসমাপ্ত করেছে আমরা বোঝাতে চেয়েছি আপনাদেরকে যে পরিশীলিত আকিদা বা সঠিক আকিদা পোষণ করা ব্যতীত কেউ মোমেন থাকতে পারে না আর এই আকিদার বিষয়গুলোতে এসেছে আল্লাহ সুবাহিন তালা তৎ সম্পর্কিত আকিদা নেবি মোহাম্মদ সাল্লি আসসাল্লাম সম্পর্কিত আকিদা जेटा हमें ईमान वाक्य उल्लेखित देखते पे से धारावाहिकत फिर जाब तभी तरगे एक विषय प्रति अपने दृष्टि आकर्षण करते चाची सेफुर नेफा ईमान के मुक्त करा नेफाक थे हमारे आलोचनार धारावाहिकत विस्तारित बुझे सक्षम हब इनशल्लास सुसंहत एक आकदा বিশ্বাস পোষণ করতে হলে সব ধরনের নেফাক থেকে মুক্ত হতে হবে এবং আজকের এই আলোচনায় অংশগ্রহণের জন্য যারা আমাদের আমন্ত্রণে আমাদের সম্প্রচার কেন্দ্রে উপস্থিত হয়েছেন তনমধ্যে রয়েছেন শেখ জামান বিন আবদুলসালাম আল মাদানি আসসালামু আলাইকুম ওরক এবং আরও রয়েছেন শেখ হাসান জামিল এবং রয়েছেন শেখুল্লাহ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আসুন সব ধরনের নেফাঁক থেকে ইমানকে অব মুক্ত রাখার বিষয়টি আমরা প্রথমেই শেখ মাহমুদুল হাসানের কাছ থেকে জেনে নেই ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলমিন ওসলাত আমরা যে পরিভাষার সাথে আজকে পরিচিত হতে চাই সেই শব্দটি হলো নিফাক একটি চরিত্রের নাম একটি বিশ্বাসের নাম আর এই চরিত্র এবং বিশ্বাস যার মধ্যে থাকবে সেই ধরনের লোকগুলোকে বলা হয় মুনাফিক এই শব্দটি আরবি একটি শব্দ যার মূলটি এসেছে নাফাক শব্দ থেকে নাফাক শব্দটি আধুনিক পরিভাষে সেটাকে অবশ্যই সুড়ঙ্গ বলা হয় আমরা দেখি যে বিভিন্ন সুড়ঙ্গ পথ থাকে গর্ত এবং সুড়ঙ্গ পথের মধ্যে আমরা দেখি দুটা পথ থাকে এক দিক দিয়ে প্রবেশ এবং আরেক দিক দিয়ে বেরিয়ে যাওয়ার পথ এটা হলো সুড়ঙ্গ পথ এবং আরবি ভাষায় এটা ব্যবহার হতো নাফাক উদ্ভব অথবা গুই সাপ ইত্যাদি আছে গুই সাপ এক রাস্তা দিয়ে প্রবেশ করে এক গর্তে প্রবেশ করে এক পথ দিয়ে কিন্তু সেই দিক দিয়ে তাকে যদি খুঁজতে যায় তাহলে পাওয়া যাবে না সে আরেক পথ থাকে তার সেটা তিনি বেরিয়ে যায়। অর্থাৎ তার দুটি পথ থাকে নিফাক বলা হয় যার দুটি চেহারা আছে যখন সে বিশ্বাসী মানুষদের কাছে আসে ইমানদারের কাছে আসে তার একটা পথ একটা চেহারা একটা অবকাঠামো থাকে একটা অবয়বও থাকে সে বলে যে আমার না আমি ইমান এনেছি আমি মুসলমান আবার আরেকটি পথ থাকে যখন সে অবিশ্বাসীদের কাছে যায় তখন সে বলে বেডায় ইকুম ইনামায় নাহ মুস্তাহাজিউন আমরা তোমাদের সাথেই আছি আমরা অবিশ্বাসী তবে তাদেরকে ধোকা দেওয়ার জন্য ঠাট্টা মস্করা করার জন্য তাদেরকে বলেছি আমরা মুসলমান হয়েছে এই শ্রেণী লোকগুলোকে বলা হয় মুনাফিক আমরা সুরা বাকার যদি পড়ে দেখি তাহলে দেখতে পাব প্রথম পাঁচটি আয়াত সুরা বাকরাতে আল্লাহ মুমিন সম্পর্কে আলোচনা করেছেন তারপরে দুটি আয়াত কাফের কিংবা অবিশ্বাসী সম্পর্কে আলোচনা করেছেন এরপরে প্রায় ১৩টির মতো আয়াত আল্লাহ তালা আলোচনা করেছেন মুনাফিক সম্পর্কে এবং তিনি শুরু করেছেন এইভাবে কিছু মানুষ আছে যে তারা বলে যে আমরা আল্লাহর উপর এবং পরকালকে বিশ্বাস করি আল্লাহ নিজেই বলে দিচ্ছেন তারা আসলে বিশ্বাস নয় তাদের উদ্দেশ্য হল ইউন আল্লাহ তারা চায় আল্লাহ এবং বিশ্বাসী মানুষদেরকে ধোকা দিতে ওমা ইউনাহ তারা অন্য কাউকে ধোকা দিচ্ছেন বরং নিজেদেরকেই তারা প্রতারিত করছে কিন্তু তারা সেটা জানেও না যে নিজেরা প্রতারিত হচ্ছে বিশ্বাসী নয় কিন্তু রূপের মানুষ অথবা বহুরূপী মানুষ এই জাতীয় ব্যক্তিগুলোকে বলা হয় মুনাফেক এবং তাদের ব্যাপারে কাফের কিংবা অবিশ্বাসের কঠিন শাস্তির কথা বলা হয়েছে তারা বরং জাহান নামের অতল গভীরে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে এবং কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে অত্যন্ত সুন্দর আলোচনা আপনি পেশ করলেন পরিচ্ছন্ন আলোচনা আপনার কাছে আমরা যাব এই বিষয়টির জন্য মোহাম্মদুল হাসান ভাই তো দিয়েছেন এখানে কোরআনিক একটা সংজ্ঞা আমি স্মরণ করিয়ে দেবো কোরআনে আল্লাহ যে সংজ্ঞা দিয়েছেন সেটা বলছেন আল্লাহ তাদের সংজ্ঞাটা এভাবে দিয়েছে যে তারা মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই তার মানে ইজহারুল ইসলাম ও ইবানুল কুফর ইসলামকে প্রকাশ করা আর কুফরিকে অন্তরে রাখা লালন করা অন্তরে রাখা এই জন্য আমাদেরকে জানতে হবে কোন ধরনের মুনাফি ইমান ভঙ্গির কারণ বা তাকে মুসলিম নাম থেকে বের করে দিবে যেমন বলা হয়েছে ওমাহম্বি মমিনিন তারা মমিন নয় যদিও বলছে মুখ দিয়ে যে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি পরকালের প্রতি ইমান এনেছি কিন্তু আল্লাহ সাক্ষী দিচ্ছেন কি ওমাহম্বি মমিনিন এরা মমিন নয় ছে কেন তাহলে তাদের মুখ দিয়ে যেটা প্রকাশ করে অন্তরে নাই এরকম কি বিষয় এখানে হইতে পারে রসুল সাল আলহি আসাল্লাম সম্পর্কে তারা সাক্ষ্য দিত সুরা মুনাফিকুন একটা নাজিল হয়েছে মুনাফিকদের ব্যাপারে একটা আল্লাহ সুরাই নাজিল করে দিয়েছে তারা কি বলতো রসুল যখন মুনাফিকরা রসুলের কাছে আসতো তারা বলতো আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল আল্লাহ আলম অনাকাল রসুল এবং আল্লাহ জানেন তুমি যে তার রসুল নিশ্চয়ই না হলো দেখছেন তারা সাক্ষ্যদাতা আবার আল্লাহ মুখ দিয়ে সাক্ষ্যটা দিচ্ছে এই সাক্ষ্য তাদের অন্তরে নাই মিথ্যা যেটা মুখ দিয়ে বলতেছে ওটাকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের অন্তর তাহলে এখান থেকে বুঝতে পারতেছি যে মুনাফিকি বা নেফাক বিভক্ত মুনাফিকিঘত আর একটা হলো যারা বিশ্বাসগত ভাবে মুনাফিকি করে তাদের কিছু আমরা চরিত্র জানি আমরা বিস্তারিত ব্যাখ্যা আপনার কাছ থেকে শুনবো ইনশাল আমরা এ পর্যায়ে আমাদের হাসান জামিল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সম্পর্কে আপনার সুচিন্তিত বক্তব্য ধন্যবাদ বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর স্পর্শকাতর এজন্য বলছি যে আসলে হাজরত রসুলের করিম সাল সাল্লাম চলে যাওয়ার পর যেহেতু অহি বন্ধ হয়ে গেছে প্রকৃত মোনাফিক যেটা সাহেব বললেন যেটা বিশ্বাসগত মোনাফিক যাদের অবস্থান কাফেরদের চেয়েও নিকৃষ্ট এবং জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জাহান নামেই তারা থাকবে ইনাল মোনাফি কিনাফিক দর কিলাসফার তো সেই মুনাফিক সম্পর্কে আসলে আমরা শুধুই আলামত বলে যেতে পারবো যে এই কাজগুলো করলে আসলে তিনি মোনাফিক শাহ শুরুতেই বলেছেন যে মোনাফিক আমরা কাকে বলছি এখন আসলে আমরা দিক হারা মোনাফিকের সংজ্ঞা না জানার কারণে একজন ওয়াদা খেলাফি করছে আমরা তাকে মুনাফিক বলে ফেলছি একজন মিথ্যা বলছে তাকেও আমরা মোনাফিক বলছি তো মোনাফিক বলার ক্ষেত্রে একটু সতর্ক হওয়া আমাদের জন্য জরুরি এই জন্যে যেটা কিন্তু একটা জঘন্য বিষয় আমি একজন মানুষকে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গার জন্য নির্ধারণ করছি এবং কাপের চেয়েও নিকৃষ্ট বলছি মনে করছি বাস্তবিক অর্থে হজরত রসুল করিম সাল্লাহ আলিয়াল্লামের জমানায় যে সমস্ত মোনাফিকরা ছিল আবদুল্লাবনে উবাই সহ তাদের যে আচরণ ছিল আমাদের গা শিউরে ওঠে যে বর্তমান সমাজে আমরা এমন অনেক নামধারী মুসলমানদেরকে দেখি নেফাকের যে ব্যাখ্যায় সাহেব বলেছেন দ্বিমুখী আচরণ যাদের যারা নিজেদের ধর্মীয় বিশ্বাসকে গোপন করে কেবলই দুনিয়াবীর স্বার্থে হয়তো কেউ ক্ষমতায় থাকার জন্যে কেউ ক্ষমতায় যাওয়ার জন্যে বা অন্য কোনো স্বার্থ হাসিলের জন্য। নিজের ধর্মীয় পরিচয় ধর্মীয় বিশ্বাসকে গোপন করে শুধুই মাত্র সাধারণ মানুষ থেকে ফায়দা হাসিলের জন্যে মুখে ইসলামের কথা বলে শরিয়ার কথা বলে আমরা এই জাতীয় মানুষদেরকে মুনাফিক বলতে পারছি না যেহেতু ওহির মাধ্যমে এটা রসুল জেনেছেন কিন্তু আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে শ্রোতা আমরা এ পর্যায়ে সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি চাচ্ছি বিরতির পরে আবারও আমরা আপনাদের সামনে আমাদের ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থাপিত হব ইনশা ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামুকুমতি আবরক मर मुफर ब প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ প্রেময় এবং দয়া সৃষ্টি করে দিয়েছে জানু কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নচার সকাল আটটায় বাংলাদেশে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 र्शक श्रोता संगे समय काटान अनेक धन्यवाद धारावाहिक विषय सामने আলোকপাত করছিলাম আমরা সেই আলোচ্য বিষয়টিতেই সরাসরি চলে যাই সেটা হচ্ছে আল কুফর বেন নেফাক সব ধরনের নেফাকি বা মুনাফিকি আচরণ থেকে আপনার আমার ইমানকে অবমুক্ত রাখতে হবে তাহলে আকিদা সুসংহত হবে আকিদা বিশুদ্ধ হবে পরিশুদ্ধ হবে এ পর্যায়ে আলোচনা চলছিলো যে আমরা বিরতির পরে জি শেখ करका जी आलमदुल्लैंत संज्ञाओ दिल किस प्रयोगिकत भाव की प्रयोग वास्तवायन की वास्तवय जेई करूक से विपदे पड़े जाए सकल के रक्षा कर मुनाफिकी थी तरह विभिन्न अवस्था होते मुनाफिक মানে বিশ্বাসগত অন্তর থেকে যে মুনাফিকিটা হয় এখানে আমরা একটা জিনিস পরিষ্কার করে নিলে ভালো হয় আল্লাহ রসুলের যুগে ইমান তারা প্রকাশ করতো প্রকাশ করে মুসলমানদের ভিতরে যেটা দেখা যায় ইমান গোপনে আছে কুফরিটা প্রকাশ করতেছে এটাও অত্যন্ত মারাত্মক এটা নতুন সংস্করণের মুনাফিকি বলা যেতে পারে আবিষ্কার তো যেই মুনাফিকিগুলোকে আমরা এতেকাদি ধরব তার ভিতরে একটা এরকম হতে পারে রসুল সাল আলাইস্লামকে মিথ্যা জানা কিসের নবী কিসের এইসব দিন ধর্ম নিয়ে আসছে এগুলো ঠিক না এটা যদি মনে মনে থাকে যে উনি একজন ব্যক্তি তাহলে মুনাফিক হয়ে যাবে এটা তো প্রকাশ্যে বলতে পারবে নাহলে হয়তো খেপবে কিছু লোক রসুল অবমাননাকারী ব্যঙ্গকারী म अपने घृणा करसुल्लम ঘৃণা করে অবজ্ঞা করো তাহলে বিশ্বাসগত মুনাফিক যেটা কাফের সে জঘন্য জি আরেকটা হলো যদি কেউ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের দিনের বিজয়কে অপছন্দ করে এটা মনে ধারণা করা একটা হলো খুশি হওয়া ইসলামের কোনো বিষয় যদি দেখা যায় যে পরাজিত হয়ে গেছে ইসলামী বিপর্যয় দল ইসলামী ব্যক্তি তারা হেনস্থা হচ্ছে অপমানিত হচ্ছে সে সময় খুব খুশি বোধ করে মনে মনে আনন্দিত কোনো ইসলামী বিধান যেখানে পরাজিত বা বিপর্যস্ত হলে সেখানে খুশি হয় আরেকটা অবস্থা হলো ব্যঙ্গবিদ্রুপ করা ব্যঙ্গ বিদ্রুপ যারা করে এটা বিভিন্ন প্রকাশ্যভাবে হোক ইশারা ইঙ্গিতে হোক চোখ দিয়ে হোক মুখ দিয়ে হোক নাক দিয়ে হোক জিহ্বা দিয়ে হোক কি বলে কার্টুন করে হোক এগুলো হলো এতেকাদি মুনাফেক আর আছে আমলি মুনাফেক আমলি মুনাফেকের ভিতরে অনেক বিষয় আছে মিথ্যা কথা বলে তো এতেকাদি বিষয়ে তো আমরা অনেক পয়েন্ট নিয়ে এসেছি যারা আল্লাহর বিধানকে রসুলির বিধানকে যারা তাদের একটা ইতিহাস আছে মদিনার যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা মানুষ তিন ভাগে বিভক্ত ছিল পরিপূর্ণ ইমানদার যারা আল্লাহকে বিশ্বাস করেছে মনে প্রাণে তারা মমিন উন হাক খান এবং আল্লাহ তালা সুরা আল মমিন বলেছেন আবার আরেকটা শ্রেণী ছিল প্রকাশ্য কাফির অবিশ্বাসী তারা ইহু খ্রিস্টান কিংবা পত্তলিক মূর্তি পূজারী তাদেরকে আল্লাহ তালা আল কাফিরুন বলে ডেকেছেন সুরাতুল কাফিরুন আছে আবার এই দুইয়ের মাঝে মুনাফি খুন একটা শ্রেণী ছিল ভিতরে তারা গোপনে কুফুরি করে কিন্তু প্রকাশ্যে ইসলামের প্রভাবের কারণে সামাজিক ব্যবস্থার চাপে ता निजेदे मुसलमान बोले मुस्लिम हवार सूझ सुविधागुल ग्रहण करते तरह जिन नेता आब्दुल्ला इब्ने ओबाईबनिस व्यक्ति इसलम के विपर्जस्त करारियों और तरह अनुसारी क्घब्ध किक्षिप्त नाना भाव चेष्टा कर देखी सुरमुनाफिकुनर जो घटनागुलि से देखा जाए जैपर एक जा सफरे মহাজির এবং আনসার সাহাবা যারা মদিনার সাহবের সাহবাদের মধ্যে একটু ধন্দ লেগে গেছিল এবং কেউ ডাকলো কেউ ইয়ালাল আনসার তোমরা হ্যাঁ দেখো কি হচ্ছে আনসার এরা ডাকলো আনসার দেখে কি হচ্ছে এই সুযোগে এই মুনাফিক ব্যক্তিটি মুনাফিক নেতাটি সে খুবই খেপে গিয়ে আরো কথা বললো হ্যাঁ মদিনার লোকদের বিরুদ্ধে তারা ডাকে যে আমাদের অবস্থা তো এমন হলো সামিনুক নিজের কুকুর কে ভালো করে লালন পালন করে মোটা করো তোমাকে দুধ কলা দিয়ে কালচাপ সেরকম আর লোকের কেউ ছিলেন আমরা যখন মদিনাতে যাবো আজাল আমাদের মধ্যে যারা সম্মানিত তারা যারা অপমানিত তাদেরকে বের করে দেবে অর্থাৎ এটাই বুঝাতেছিল আমরা মদিনাবাসী ইয়াসরাসী আমরা হলাম সম্মানিত যারা অপমানিত বাইরে থেকে আল্লাহ নবী যদি না আসতো কথাবার্তা ছিল তাকেই মদিনার নেতা করা হবে কিন্তু আল্লাহ নবীর আগমনের কারণে হিজরতের কারণে সেই পদ পদবী থেকে সে বঞ্চিত হয়েছে এই মনের জালায় ক্ষমতা হারানোর দাহে ব্যথায় অত্যন্ত আক্রান্ত ছিল এবং নানাভাবে ইসলামকে আঘাত করার চেষ্টা করতো এই পর্যায়ে আবদুল্লাহ সেই আবদুল্লা মদিনাতে প্রবেশের সময় তার বাবাকে বললো না তুমি প্রবেশ করতে পারবে না কারণ তুমি এমন কথা বলেছ আল্লাহ নবীর অনুমতি ছাড়া তোমাকে প্রবেশ করতে দেব না কারণ তিনি আল্লাহ নবীকে ছোট হিসেবে আখ্যায়িত করেছিলেন কিন্তু আল্লাহ নবীর আপনার একটি জামা দেন তার বরখাতের জন্য আমি তাকে সেইটা দিয়ে দাফন করব। কিন্তু আল্লাহ নবীর জামাও দিয়েছেন উদারতা করেছেন এটাও প্রমাণ হয় যে তা বা দিয়ে কোনো কাজ হবে না গায়ে আল্লাহ নবীর জামা ছিল কিন্তু তাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না এবং আল্লাহ নবীকে অনুরোধ করল যে জানাজা পড়ার জন্য হজরত বলেছেন আপনি যেন জানাজা না পড়েন তারপরেও আল্লাহনবী উদারতা প্রদর্শন করে তার জানাজা পড়েছিল কিন্তু আল্লাহ তালা হজরতমরের যে আকাঙ্ক্ষা ছিল সেটা প্রমাণ করেছেন উড়িয়ে দি কিন্তু আল্লাহ নবী বলেছেন যে আমরা উড়িয়ে দিতে পারি কিন্তু ইতিহাস বলবে যে মোহাম্মদ এমন ছিল যে তার সঙ্গীদের কেউ হত্যা করেছে হ্যাঁ শেখ চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন আমি আসলে বলতে চাচ্ছিলাম এই বিষয়টা যে মদিনার মোনাফিকরা মোনাফিক হিসাবে যেই স্বভাবের কারণে যেই চরিত্রের কারণে তারা মুনাফিক হিসাবে আখ্যায়িত হলো সেই চরিত্রের মধ্যে দুইটা অন্যতম চরিত্র ছিল এক হচ্ছে মুসলমানদেরকে সাহস্তা করার জন্য বিদেশি শত্রুকে ডাকা আরেক হচ্ছে মুসলমানদের আপোষের মধ্যে লড়াই বাঁধিয়ে দেওয়া দুইটা কৌশল অবলম্বন করেছিলফিকদের সমস্ত স্পষ্ট করে মোনাফিক বলতে পারছি না কিন্তু তারা নিজেরা যেন সতর্ক হয় এত ভয়ঙ্কর এক নাম আমার কাজে চলে আসবে এই আচরণের কারণে আজকে যারা মুসলিম সমাজের মধ্যে মুসলিম সমাজকে বিভক্ত করার কাজে নিয়োজিত আছে এবং মুসলিম সমাজকে সাহায্য করার জন্য মুসলিম রাষ্ট্রকে সাহায্য করার জন্য বিদেশিদেরকে ডেকে আনছে ইহুদিন আসারা মুসলিকদের সাহায্য চাচ্ছে। আমরা তাদেরকে বিনয়ের সাথে জানাতে চাই এই খবরটা দিতে চাই যে সেই মদিনার মুনাফিকদের আচরণের সাথে আপনার আচরণের কোনো তফাত নাই আমরা হয়তো বলতে পারছি না আপনি মুনাফিক কিন্তু মদিনার মুনাফিকের আচরণের সাথে আপনার আচরণের কোনো তফাত নাই মিলে যাবে সিদ্ধান্ত নিন আপনি কি মুনাফিক আল্লাহ আলহাসাল্লাম যদিও বলেছেন যে তারা পরিণামের দিক থেকে কাফেরদের চেয়েও মারাত্মক ইনাল্না निश्चय मुनाफिकरा जहान नाम अतलतलर अधी कल्लासल्लासलम एखे क्यों के एक बिराट सतर्कीकरण करतर्ककरण इतिहासटी शायक एखने जे आमी आमी एखने इनशाल आलोचना करब जेहतु यह पर्व समय एके बारे क्रांति लगने चले सु दर्शक श्रोता যেটা আমরা উপলব্ধি করলাম তা হচ্ছে যে নেফাকি থেকে আমাদেরকে সবসময় নিরাপদ দূরত্বে থাকতে হবে তা না হলে কিন্তু আপনার আমার ইমানকে আমাদের আকিদাকে বিশুদ্ধ হওয়া তো দূরের কথা জাহান নামেও ঠাঁই নেই একেবারে জাহান নামের নিম্ন স্তরে গিয়ে ঠাঁই হবে আল্লাহ আমাদেরকে ফানাহ দান করুন আল্লাহ আমাদেরকে আশ্রয় দান করুন সব ধরনের মোনাফিকে থেকে আমরা যেন একুরেট এবং পিওর ইমানের অধিকারী হতে পারি মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা তুবিলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ আল্লাহু মোহাম্মদন রসুল্লা মোহাম্মদন রসুল্লা অনতর রহিমোয়াবিনিয়া কে অনচল করি মোমক আপা فيك الرجاء يا उच्छेद्लम राज्य উপস্থাপনায়মিনেরমিনের কিভাবে মমিন আল্লাহ দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআন কাহিনী প্রতি বুধবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বৃদ্ধাশ্রম আল কুরান সতেরো আয়াত নম্বর তেইশ চব্বিশে উল্লেখ আছে তোমার প্রভু নির্দেশ দেন যে তাকে ছাড়া আর কারো করবে না